অসুল অসুল পাল ফজেশ নিমজ্জিত খুন ধর্ষণ চুরি তুচ্ছ বিবাদের সংঘর্ষ নিজ হাতেই নিজের কন্যাকে ও জীবন্ত মাটিতে পুতে ফেলত ফুটফুটে কন্যা শিশুর অন্তিম আর্ত ওদের অন্তরে একটু মায়া মমতার উদ্রেক হতো না জালিমের অত্যাচারে নিপীড়নে চিৎকাররত মাজলুমের পাশে কেউই তখন এগিয়ে আসত না উদয় হলো যার আলোর উদ্ভাসে গোটা জগৎ আলোকিত হল দূরীভূত হয়ে গেল জাহিলি যুগের সকল অমানিসা পথহারা মানুষ খুঁজে পেল পথের দিশা নারী লাভ করল মা বোন মেয়ে কথাই আমি বলছি যাকে উদ্দেশ্য করে মহান রাবুল্লা আলমিন বলেছেন আমি আপনাকে বিশ্বজাহানের জন্য কেবল রহমত স্বরূপ পাঠিয়েছি তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাস্লাম তিনি মহাপ্রশংসিত মহামানব মুহম্মদ সাল্ল আলহাস্লাম তিনি সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ রহমত উল্লেন তিনি চির সুখময় আবাস জান্নাতের সুসংবাদদাতা তিনি কঠিন শাস্তির স্থান জাহান্নাম সম্পর্কে সতর্ককারী আল্লাহ মুহাম্মদ। তিনি আমাদের রাসুল সাল আলী ও যার মর্যাদাকে আল্লাহ সব তালা সকল সৃষ্টির মাঝে বুলন্দ করেছেন আমি আপনার জন্যেই আপনার আলোচনাকে উচ্চ মর্যাদা দান করেছি তিনি আমাদের রাসুল্লাহ সাল আলিহ্লাম যার আনুগত্য করে যার অনুসরণই হচ্ছে আল্লাহ সুবাহর প্রতি ভালোবাসার বহির প্রকাশ যার অনুসরণের মাধ্যমেই বান্দা লাভ করতে পারে আল্লাহ সুবাহানুয়াতার ভালোবাসা আর ক্ষমা আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন আর আল্লাহ বড় ক্ষমাশীল অতিশয় দয়ালু دنيا مدر رسول الله صلى الله عليه وسلم جارفاء صلى الله عليه وسلم منا چڑا كو إمان داره تبارنا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدو في أنفسهم حرجا مما قضيتا ويسلمو কিন্তু না আপনার পালনকর্তার কর্তার তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না তাদের মাঝে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক মানবে অথপর আপনার মীমাংসার ব্যাপারে নিজেদের মনে কোন রকম সংকীর্ণতা পাবে না এবং সন্তুষ্ট চিত্তে তা কবুল করে নিবে তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাসাল্লাম সমস্ত সৃষ্টির মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসাই হচ্ছে ইমানের দাবি তিনি তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান পিতা মাতা এবং সকল মানুষ থেকে প্রিয় হব তিনি আমাদের কাছে সুপারিশ করবেন প্রত্যেক নবীর জন্যই একটি বিশেষ দোয়া ছিল যা তারা নিজ নিজ উম্মতের জন্য করে গেছেন আর আমার সেই বিশেষ দোয়াটি আমার উন্মতের জন্য রেখে দিয়েছি তিনি আমাদের রাসুল্লাহ সাল্লাম যার সুমহান চরিত্রের প্রশংসায় আল্লাহ বলেছেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর রয়েছেন তিনি আমাদের রাসুল্লাহ সাল আলাইহাল্লাম যিনি ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী সর্বাধিক দানশীল সবার বেশি সাহসী তিনি ছিলেন কুমারী নারীর চেও বেশি লাজুক প্রকৃতির তিনি সর্বাপেক্ষা অধিক বিনয়ী তিনি যখন কার কথা শুনতেন পূর্ণ মনোযোগের সাথে তা শ্রবণ করতেন তিনি নিজ পরিবারের কাজে অন্যদের সাহায্য করতেন নিজের কাজকর্ম নিজেই সম্পাদন করতেন নিজ হাতে নিজের জুতো সিলাই করতেন তিনি ছিলেন সবচেয়ে বেশি দুনিয়া বিমুখ তিনি আমাদের সালিমাস্লাম যিনি আপন প্রতিপালকের সর্বাধিক ইবাদতারী তিনি আল্লাহকে সর্বাধিক স্মরণকারী অনুগত বান্দা যিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও দৈনিক একশোবার তাওবা করতেন সেও পালনকর্তার ভয়ে তার চোখ বেয়ে অস্ত্র ঝরে পড়ত নামাজে দাঁড়াতে দাঁড়াতে পামোবারক ফুলে যেত তিনি পবিত্র কোরআনের সর্বাধিক বিশুদ্ধ এবং সবচেয়ে বেশি তিলাবাতকারী তিনি যথাযথভাবে পবিত্র কোরআনের হুকুম আক্কাম পালনকারী কোরআনের সমস্ত বিধান আল্লাহর জমিনে বাস্তবায়নকারী তিনি আমাদের রাসুলুল্লাহ সাল্লাস্লাম যিনি দিন ইসলাম প্রতিষ্ঠায় নিজের রক্ত ছড়িয়েছেন। জিহাদের ময়দানে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরেছেন যিনি প্রায় ২৭টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছেন নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কালেমার পতাকা উড্ডীন রাখার লক্ষ্যে বহু সেনা অভিযান পরিচালনা করেছেন তিনি আমাদের রাসুল্লাহ সাল্লু আলহিম আসাল্লাম আর আমরা তার গর্বিত উম্মা তার আদর্শ পবিত্র কালামে মজিদ এর সৎ করেছেন হাসনতুল্লাহ লিম্লাহির বস্তু তো আল্লাহ শোনাচ্ছি আমরা যেন প্রিয় রাসুল সাল আলি ভাষাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে সাজাতে পারি আলোকিত সমাজ করতে পারি এরই লক্ষ্যে আপনাদের প্রিয় চ্যানেল উম্মা নেটওয়ার্ক ধারাবাহিক ভাবে হাসানা সম্পর্কে আলোচনা করা হবে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আমাদের উত্তম তৌফিক দান করুন আল্লাহারিকম